ইস টি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 দুনিয়ার মহ কমিয়ে আখের লোভ পয়দা করে আমরা আলোচনা করেছিলাম মানুষের ইজ্জ আবরুর সংরক্ষণ চরিত্রকে হেফাজতের সচেষ্ট থাকা কত গুরুত্ব এবং এর লঙ্ঘন কত ক্ষতি হয়ে যেতে পারে এ বিষয়ে আমরা আরেকটি হাজিস থেকে আজকে আলোচনা শুরু করি আপনার অনেকে হয়তো শুনেছেন আমরা আবার আমাদেরকে রিমাইন্ডার দেই বন ইসরায়েলের একটি ঘটনা আবদুল্লাহ ইব ওর আন খাত্লা আনুমা বলেন রাসুল্লাহ সাল আলসমকে বলতে শুনেছি তোমাদের একদিকে রওনা হয়েছিল হাতটা আওয়াহিত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করা উপলক্ষে যাত্রা বিরতি করলেন রাতের বেলায় একটি গুহার মধ্যে রাত্র কাটালেন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 এখন ওনারা বের হওয়ার আর কোনো রাস্তা নেইক্ষণ ধাক্কা ধাক্কি করে দেখলেন এত হেভি ওই দুই চারজন এই পাথরকে সরানোর কোনো সম্ভাবনা নেই ওনারা তো মাত্র তিনজন এখন ওনারা চিন্তা করলেন কি করা যায় ফকাল ইন্ন হুলাই মিনহাদুম তারা ভালো মুসলিম ছিলেন দিনদার ছিলেন তারা বুঝলেন যে আজকে এই পাথর সরনের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই তারা চিৎকার করলে কোনো মানুষ শুনবে না এখানে আশেপাশে মানুষও নেই চিৎকার করলে শুনবে না পাথরের কারণে কাজে তাদের সামনে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু নাই তবে আল্লাহ উদ্ধার করতে পারে চলো আমরা আল্লাহর কাছে কাঁদি চাই যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন তবে ওনারা দিনদার মানুষ ছিলেন ভালো মুসলিম ছিলেন ওনারা বুঝতেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন আল্লাহ তাল্লাহার কাছে নেক আমলের দোহাই দিয়ে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 আল্লাহ আপনি জানেন আমার মাতা পিতা ছিল দুই কাজ করে আসতাম বাটিটা আগে মা বাবাকে দিতাম তারা খেতেন তারপরে আমি বা ছেলে মেয়ে তাদেরকে খাওয়াতাম ওনাদের আগে আমরা কোনোদিন ছেলে মেয়েদেরকেও খাইতে দেয়নি তারপরে ফানা আবি বি তালাবু সাজার ফালাম আর হালাই হিমা হাত্তা না মা আমি যখন অনেক দূরে বনে বাজারে গিয়েছিলাম সেদিন আসতে অনেক দেরি হয়ে যায় নিয়ে আসতে পসতে পসতে বা দুধ দোহাতে অনেক রাত্র হয়ে গেল দুধ নিয়ে আসলাম আব্বা খাওয়াবো দেখি যে অপেক্ষা করতে করতে ওনারা ঘুমিয়ে পড়েছেন দুজনে ঘুমিয়ে গেলেন তাহালাপুমা কাবু কাহুমা ফওয়াজা তুহুমা না এমাইন তারা ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম তাদেরকে জাগালাম না অপেক্ষা করলাম আর তাদের আগে ছেলে স্ত্রী কাউকে আমি নিজেও খেলাম না ফলা বেস টু কাদাহু আলাইয়া দেয় আম তাদেরও স্তায়ী কাদাহুমা হাত্তা বারাকাল আমি দুধের বাটি নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকলাম যখনই তারা উঠেন একটু এই বাসবাস করতে তখন দুধ খাওয়াবো এই অপেক্ষা করতে করতে করতে করতে সকাল হয়ে গেল ফজরের সময় উদিত হয়ে গেল সবই যেহেতু এত দেখাও আইন দেখা আর আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা আমার পায়ের কাছে এসে গোড়াগড়ি করছে এরপরে আমি বললাম যে ওদেরকে খাওয়াবো না আবাহাকে আমাকে দেখলেন আমি দাঁড়িয়েছি দুধ নিয়ে ওনারা নিয়ে পান করলেন এরপরে বাচ্চাদেরকে পান করালাম অনেক বড় কাজ না অনেক বড় স্যাক্রিফাইস আল্লাহ আল্লাহ এই কাজটা যদি আপনার উদ্দেশ্যে করে থাকি আপনি আমার নিয়ত জানেন যে মা বাবাকে সম্মান কেন করেছি তাদের হককে প্রায়োরিটি দিয়েছি কেন শুধু আপনার সন্তুষ্টির দিকে তাকিয়ে যে আপনি খুশি হবেন আপনি কবুল করবেন এই নিয়তে করেছি তাই যদি হয় আল্লাহরা সেই কাজ যদি আপনি কবুল করে থাকেন আল্লাহ তাহলে আজকে দরখাস্ত দিয়ে ওই কাজের উশিলা যে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে গুহার সামনে পতিত হওয়া হেভি পাথরটা একটু সরিয়ে দিন লা পাথরটা একটুখানি সরে গেল ওনারা বাইর হওয়ার মতো এত ফাঁক হয়নি এখন দ্বিতীয় জন কলাল আখার আল্লাহ আমমিন আল্লাহ আপনি জানেন যে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন চাচা তুবোন কেন আহাব্বা নাসি ই অফিরে ওয়াতিন কিন্তু ওহাইবুহা কশাদিমাই হাইবু রেজাউরিসা তাকে আমি এত ভালোবেসেছিলাম তার প্রতি আমার এত আসক্তি ছিল যে একজন পুরুষ একজন মহিলাকে যতটুকুন কামনা করতে পারে কামনা বাসনা তার প্রতি আমার সে চূড়ান্ত পর্যায় ছিল আপনি জানেন কিন্তু আরান তেন আত্মিননি আমি বহুবার চেষ্টা করেছি তার কাছে যেতে তার সঙ্গে অবৈধ মিলামেশার প্রস্তাব নিয়ে বহুবার গিয়েছি কিন্তু কোনো দিন সে রাজি হয়নি কোনোদিন সে রাজি হয়নি দুর্ভিক্ষ এসে গেল এ দুর্ভিক্ষের শিকার তারা হয়ে গেলেন সেই ফ্যামিলি ফাজার এ মহিলা আমার কাছে চলে আসলো যে তুমি তো ধনী মানুষ আমরা খুব অভাব পড়ে গেছি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 একশো বিশ দিনার তোমার জন্য আমি এমনিতেই দান করে দিলাম আর কিছু করতে হবে না তোমাকে ফেরত দিতে হবে না দাবি ছেড়ে দিয়েছি আল্লাহ আল্লাহ কুন্তুফা আলতুদেক আল্লাহ এই কাজটি যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্য আমি করে থাকি আপনার ভয় করে থাকি আপনি জানেন আমার দিলের অবস্থা মান তাহলে আল্লাহ আজকে যে বিপদগ্রস্ত হয়ে গেছি সেই কাজটাকে কবুল করে আপনি মেহরবানি করে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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দেখুন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক ईमानल परिचर्या छा एक ममिनो तार लक्ष्य उद्देश्य पुजते आसन रसुल्लामेर रेखे जावा श्रवणर माध्यम निजे ईमान तुम एवं रियाजुसीनर दर्शे थकूँ देखाजुले আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেট ডিটলিনেটকনসেপন charcha. Aro সকাল সা হতাশাগ্রস্ত কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক আলাইকুম রহমতুল দর্শক মন্ডলী আমরা একটা হাজির শুনে আসছিলাম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 ওই দুই চারজন বীর জন এই পাথরকে স্মরণের কোনো সম্ভাবনা নেই ওনারা তো মাত্র তিনজন এখন ওনারা চিন্তা করলেন কি করা যায় তারা ভালো মুসলিম ছিলেন দিনদার ছিলেন তারা বুঝলেন যে আজকে এই পাথর স্মরণের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই তারা চিৎকার করলেও কোনো মানুষ শুনবে না এখানে আশেপাশে মানুষও নেই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 ফাকুল্লা আস্তে আস্তে আমি বললাম কোনো ঠাট্টা বিদ্রোপ করি না এই সব তোমার মাল তোমার মালকে আমি কিভাবে ইনভেস্ট করে কাজে লাগিয়ে এত বড় সম্পদ করেছি করেছি। তুমি যদি নিয়ে যাবা এগুলো সব তোমার সম্পদ আমি সত্যি বলছি সে কনফার্ম হলো হওয়ার পরে যখন দেখলো এইগুলো ঠিকই সব তার মাল আখাদাহু কুল্লাহ ফস্তাকু ফালা মিয়া রুকিন হুসাইয়া তখন সে খুশি হয়ে এই সব মাল নিয়ে গেল। ছাগল ভেড়া উঁট গরু তারপরে কীর্ত সবগুলো হাঁকিয়ে নিয়ে গেল একটা কিছু রেখে যায় সব নিয়ে গেল আমি দেখলাম গেল। আমি সব দিয়ে দিচ্ছি আল্লাহ এটা যদি আপনার জন্য করে থাকি আপনার ভয়ে করে থাকি আপনার উদ্দেশ্য করে থাকি আপনি জানেন আমার নিজের খবর তাহলে আল্লাহ আপনি আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করেন এরপরে ফনফারাজাতির সকরা পাথরটা কেমনভাবে সরল তারা বের হয়ে আসার পুরো রাস্তা উন্মুক্ত হয়ে গেল গেট খোলা হয়ে গেল তারা বেরিয়ে গেলেন এই হাদিস তিনটি ঘটনা কি শিক্ষা আছে এক নম্বরে বেরুল ওয়ালে দেয় পিতা মাতার প্রতি সদ আচরণ তাদের খেদমত কত বড় কামল আমরা পেলাম এখানে দুই নম্বরে হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা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 আল্লাহ তারা আমাদের জন্য কোরআন পেশ করেছিলেন একটি এক্সাম্পল তিনি দিয়েছেন ইউসুফ আল্লাহ সাল্লাম সম্পর্কে হাজরত ইউসুফ আলাইসাল্লাম আল্লাহনবী ছিলেন আপনারা জানেন যে তার ভাইরা কুয়ায় যখন নিক্ষেপ করে দিল তারপরে বিক্রি করা হয়ে গেলো কৃতদাস হিসাবে তিনি আসলেন মিশরের বাজারে সেখান থেকে কিনে আনলো মিশরের বাদশাহ ঘরে তাকে লালন পালন করা হলো তিনি যুবক হয়ে উঠলেন কিশোর থেকে যৌবনে আসলেন আর তার এই বাদশার স্ত্রীর নজর পড়ে গেলো ইউসুফের প্রতি বহু চেষ্টা করে সে স্ত্রী তাকে বাঘে আনতে পারেনি তিনি তার সতীত্বকে রক্ষা করেছেন তার চরিত্র হেফাজত করেছেন কিন্তু একদিন মহিলা বেপরোয়া হয়ে গেল ঘরে কেউ নাই সে দরদা দরদা বন্ধ করে দিলা ইউসুফের তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালাশ করে সে মহিলা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 আল্লাহর এই এহসানকে সব আমি ভুলে যাব সব উল্টেই দেব ইনহাই ইফুলিম আমি জালিম হয়ে যাব এই কাজ করতে গেলে এত বড়ো জুলুম এত বড়ো অন্যায় আমি করতে পারব না হি হাম্মা বিহা লাউলা আবহানি মহিলা তো তার প্রতি সাংঘাতিক ঝুঁকে পড়েছিল ইসুফ আল্লাহ সাল্লাম নিজেকে অনেক চেষ্টা করলেন ঝুঁকে না পড়ার থেকে কিন্তু মানুষ তো মানুষের মধ্যে এসে যেতে পারে ধারণা কিন্তু এই ধারণাকে আল্লাহ বেশিক্ষণ থাকতে দেননি লাউলা আবুরহান রব্বী আল্লাহ রবুল্লা আলমিন নবীদেরকে মাসুম হিসাবে টিকে রাখার জন্য তার কিছু মর্যাদা দেখাই দিলেন আল্লাহর সাইন দেখাই দিলেন আল্লাহ নিদর্শনের একটা কিছু দেখাই দিলেন তখন ইসুফ আল্লাহ সালামে মনে সামান্য কিছু দিও। মানুষ হিসাবে কোনো ধরনের প্ররোচনাও যদি কিছু সামান্যও এসে থাকে সেটা সঙ্গে সঙ্গে চলে গেল তিনি আল্লাহ আল্লাহতালার কাছে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 তখন ওনার ভিতরে ইমানটা আরেকটু চাঙ্গা হয়ে তখন তিনি দৌড়ে পালনের চেষ্টা করলেন তার ঘটনা আপনারা জানেন এই ঘটনা শেষে আল্লাহ বলেন আমি এটা করেছি যে কোন ধরনের অন্যায় কাজ মন্দ কাজ ফাহেসা কাজ চরিত্র বিধ্বংসী কাজ তা দ্বারা যেন না হয় তাকে আমি প্রোটেকশন আরও দিলাম এই মহিলা যেন কামিয়াব না হতে পারে ইন নাহমিন এবার মুখলা সিন কারণ ইসিফ আল্লাহিস্লাম সিরেন আমার বাসাই করা বান্ধা আল্লাহ তালা ওনাকে হেফাজত করে ফেললেন তাহলে কেউ যদি নফ্সের সঙ্গে সংগ্রাম শুরু করে দেয় নফসর টানেও দিকে কিন্তু সে বলে না আমি নফ্সের কথা শুনবো না তাহলে আল্লাহ তালা তাকে সাহায্য করবে নবী না হলেও আল্লাহ আল্লাহতালা সাহায্য করবে শুধু নবীকে সাহায্য করবে না মানুষকে সাহায্য না আল্লাহ তালা তাহলে আমরা জানলাম যে চরিত্রের হেফাতত করলে আল্লাহ তালার কাছে এই আমলটা এত গ্রহণযোগ্য হয়। এত উন্নত মানের হয় এবং এত পছন্দ করেন আল্লাহ তাল আমাদের ইজ্জাত আবরু আমাদের ব্যক্তিত্ব আমাদের দিনদারি আমাদের তাকওয়া পরেজগারি টিকে রাখার জন্য এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া এবং আখরাতে কামিয়াবি আমাদের জন্য অবধারিত হয়ে আছে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হয়ে গেল ইনশাল্লাহ আগামী সেশনের সোনার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Oh oh oh, oh. श्लिष्ट कि आलोचित होन शुरोन कुरान बुजवार जन्ए ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন মূল কুরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত 8:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 6:00 টায় পিটিভি বাংলায় Saturday's provide In Britain we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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे टेटी